আবু ইসাহাক সাইবানী রহমাতুল্লা হতে বর্ণিত তিনি বলেন আমি জির ইবনু হুবাইল্লাহকে মহান আল্লাহর এ বাণী অর্থাৎ অবশেষে তাদের মধ্যে দুই ধনুকের দূরত্ব রইল অথবা আরও কম তখন আল্লাহ বান্দার প্রতি যা ওয়াহি করার কথা ছিল তা ওয়াহি করলেন সুরা আন্নাজম আয়াত নম্বর নয় দশ এ সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন ইবনু মাসুদ রদি আল্লাহ আমাদের নিকট বর্ণনা করেছেন যে নবী সাল্লাহু আল্লাম জিব্রাইল আল্লাহ সাল্লামকে দেখেছেন तर छाना छ